السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين وعلى شاماني داشتك بنده دوري وقاته يدخاني بشي اما درون وشتندك سن شبهيكي شاد وشوبه چه داناتي داشتك بنده أمره علسنا كرسلام إمام أبو رحمة الله وشتا وبيان اعتقاد اهل السنوات الجماعة أهل السنوات الجماعة ترعقيدار بانونا যা আমাদের দেশে ইমাম তহবের আখিদানের বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আখিরাত ইমানের বিষয়টি আলোচনা করছিলেন সেখানে তিনি বলেছিলেন যে ও বিল বাহাসি ওয়া জাজাইল আমল কিয়ামা ওয়াল আদাল হেসাব ওয়া কেরাতেল কিতাব ও তওয়াত মিজান অর্থাৎ আমরা ইমান রাখি পুনরুত্থানের উপরে এবং কেয়ামতের মাঠে যে আমাদের আমল সমুর প্রতিদান দেওয়া হবে সেটার উপরে ইমান রাখি যা লিখিয়ে নিচ্ছেন সেটা আমাদেরকে পড়তে বলা হবে সেটার ইমান রাখি ওয়া সব ওখাপ এবং সব দিবেন শাস্তি দিবেন ইমান রাখি ও সেরাত এবং সেরাতের হৃদয়ে পার হতে হবে রাখি ওয়ার্ল মিজান এবং মিজানুর পরিমাণ রাখি পাল্লা বাড়ি হওয়া না হওয়া রাখি এরপর তিনি হাউদে তিনি সাফারতের কথা জান্নাত এগুলোর মধ্যে আমরা প্রথমেই শুরু করতে চাই যে কেয়ামতের কেয়ামতের প্রথম শুরু হচ্ছে কিন্তু পুনরুত্থান দিয়ে কিন্তু পুনরুত্থানের আগে গত কয়েকটি পর্বে আমরা কিন্তু কেয়ামতের আলামত আলোচনা করেছি কেয়ামতের আলামতের সর্বশেষ যা দিয়ে শেষ হয়েছে তা হচ্ছে নফখে ফেসুর বা সিঙ্গায় ফুঁক দেয়া সিঙ্গায় ফুঁক দেওয়ার মাধ্যমে কেয়ামতের কেয়ামতের পর্ব শুরু হয়ে যাবে প্রথম ফুৎকারের মাধ্যমে এরপরে কয়বার ফুৎকার হবে বা কেয়ামত কি কেয়ামতের কী কী নাম আছে কেয়ামতের কী ভয়াবহতা এই বিষয়টি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি প্রথমে আমরা আলোচনা করব যে কেয়ামতের নামগুলো নিয়ে যা আল্লাহ তালা কোরআন কারিমে আলোচনা করেছেন এবং আল্লাহ তালা নিজে উল্লেখ করেছেন কেয়ামতের নামগুলো যে জিনিস যত বেশি ভয়াবহ অথবা যেসব গুরুত্বপূর্ণ সেটা নামও বেশি হয়ে থাকে এবং আল্লাহ তেয়ামতের নাম বিভিন্ন নাম উল্লেখ করেছেন এই কেয়ামতের প্রথম যে কেয়ামতের নাম আল্লাহ কেয়ামা বলেছেন কেয়ামতের দিন আহ কোরআন প্রায় সত্তর জায়গাতে ইয়ামুল কেয়ামা শব্দটি এসেছে তার মধ্যে কয়েকটি আয়াত আমরা উল্লেখ করছি একটি হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহ ইহুজ ইয়াম কিয়াম एकत्रित करतर दिन सन्देह नहीं क्या दिन पर सब गा मारा जाओ आल्ला एकत्रित करा क्या मध्य को सन्देह ना कर आल्ला الله হুল্লাহ تعالی বলেন ওয়ান ওয়ানশরুহুম ইউমুল কিয়ামাতি আলা হুজুহিম উমিয়া ওয়া বুকমান ওয়া সুম্মা তাদেরকে আমি হাশর করব একত্রিত করব কিয়ামতের মাঠে তাদের চেহারার কেয়ামতের মাঠে একত্রিত করব কাফের সম্পর্কে সে বলেছেন এখানে ইয়াম কেয়াম আলাবলি দিয়েছেন আবার উপরে ওই আগের আয়াত আল্লাহ তুলানি সার আয়াত আল্লাহ বলছেন যে ইয়াম কেয়ামা কেয়ামতের দিন অর্থাৎ এই কেয়ামতের দিন এটা কেয়ামত এই কিয়ামতের একটি নাম হচ্ছে কেয়ামতের দিন ওকাউল হু আল্লাহ তালা আরও বলেছেন ইনল খাসম কেয়ামা তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা তাদের নিজেদেরকে এবং পরিবারকে হারিয়ে ফেলেছে কেয়ামতের দিন তো আল্লাহ তালা কিয়ামতের এই দিনটির নাম যে দিন ভয়াবহ সেটির নাম দিয়েছেন কেয়ামতের দিন আর দিন বলার কারণ হচ্ছে সেখানে কোনো রাত নেই সেখানে রাত হবে না দিনই থাকবে এই জন্য যত দিনই হোক যত নামই হোক যে সেখানে আসবে ইয়োম শব্দটি বারবার আসছে সে যে ইয়ম সেটা দিন হবে সেখানে কোনো রাত হবে না তারপর আর কোন যেহেতু সে সূর্যের কোন আখ রাত অন্ধকার থাকবে না সেখানে সবকিছু দ্বিতীয়ত যে নামটি কোরআনকারী আল্লাহ তালা উল্লেখ করেছেন এই দিনের জন্য সেটা হচ্ছে ইয়মুল আখের ইয়মুল আখের আল্লাহ তালা কোরআনকারিম বলছেন আখের কিন্তু কাজ হচ্ছে ইমান আনা আল্লাহর উপরে শেষ দিনের উপরে ইমান রাখা শেষ দিন জন্য এরপরে আর কোনো দিনে নেই একটি দিনে যেটা সে কোনো দিন দিনের পর রাত রাতের পর যেভাবে আমরা দুনিয়াতে যা দেখতে অভ্যস্ত সেরকম কিছু হবে না এই দিনটি শেষ দিন হবে তারপরে আর কোন দিন থাকবে না যারা ইমান আনবে এবং আখেরদের আনবে আল্লাহ ইম আনবে তারাই সত্যিকার তাদের ইমানে তাদের সেটাই নেক হিসেবে গ্রহণযোগ্য হবে অর্থাৎ যেখানে ইউমুল আখের বলা হয়েছে অনুরূপ ভাবে কোরআন বলা হয়েছে এটাই হচ্ছে যারা আল্লাহর ইমান রাখে সর্বশেষ দিন আল্লাহ আখের তারাই আহ মসজিদ মসজিদকে আবাদ করার ক্ষমতা রাখে যারা আল্লাহর ফুর ইমান রাখে এবং ইয়মুল আখের উপর ইমান রাখে ইয়মুল আখর তো সর্বশেষ দিনের উপরে কখনো কখন আল্লাহ তালা ইয়ুল আখের শুধু আখেরা বলেছেন শুধু আখেরা বলেছেন হায়াত আল আখরা হিসেবে তা মন্নাস হিসেবে কখনো বলেছেন যে জীবনের প্রকৃত জীবন তো আখেরাতের জীবনে আল্লাহ আখরাতলাহিয়াল হায়াওয়ান যে সেটা হচ্ছে সত্যি কাজে বলতে ইয়াল আখেরে বোঝানো হয়ে থাকে অথবা আরটি নামও আমরা বলতে পারি সেটা যে আর হচ্ছে আল আখেরা আরকি হচ্ছে আল আখেরা কখনো কখন আল্লাহ তালা বলছেন আদার আল قران اللہ تعالی سن اد دار الاخر ارتت اخرات کے ساتھ ملے تین تین نام ایک نام یہ اللہ تعالی قران کریم میں الیک کرشن تو ایکٹی অর্থাৎ দিনটির আরেক নাম হচ্ছে সুনির্দিষ্ট সময় বা ক্ষণিকের যে ঘটনা ঘটে যাবে যে ঘটনা ঘটার পরে মহা মহা বিপদ নিনাদ নিয়ে আসবে মহা ঘটনা বিরাট ঘটনা ঘটে যাবে এই জন্য আল্লাহ তালা নাম দিয়েছেন কোরআনকারীম আল্লাহ তালা বলছেন জামিল সেই ঘটনাটি যে ঘটনার সময় সুনির্দিষ্ট সময় অবশ্যই আসবে সাহাটি আসছে আল্লা সুন্দরভাবে তাদের হিসাব নেবেন আপনি দুনিয়া তাদের তাদের থেকে সুন্দরভাবে কিভাবে চলে তাদের আক্রমণ থেকে হ্যাফাজ থাকতে পারবেন সেভাবে আপনি চলাফেরা করুন অন্য আল্লাহ তালা বলছেন ইন আকাদ ফিহা শাহ আসবেই আসবেই সাহেব হলে আমরা সাধারণত সুনির্দিষ্ট সময় আসবেই আমি এটাকে গোপন করছি নিজের নফস থেকে অর্থাৎ কাউকে জানাবো না আমি নিজের কাছে রেখে দিয়েছি এর সময়টা অন্য আল্লাহ তালা বলছেন হে মানুষ তোমরা তাকে অবলম্বন করে তোমাদের রবের কারণ সা সুনির্দিষ্ট সময়ের যে মহা কম্পন প্রকম্পন তাহা বিরাট বিষয় তাহা বড় বিষয় সে বিষয়ের ব্যাপারে তোমরা বিরাট কিছু হবে সেই বিষয়ে সাবধান থাকো তো দেখতে পাইলাম যে সা একটি নাম কি আমাদের আরেক নাম হচ্ছে আরেক নাম হচ্ছে ইয়মুল বাস পুনরুত্থান দিবস পুনরুত্থান কোরআনকারী মহ্লা বলেছেন আবার অন্য আল্লাহ তালা বলছেনমানা যাদেরকে আল্লাহ আলমা ইমান দিয়েছেন তারা বলবেন তোমরা আল্লাহর কিতাব অনুসারে তোমরা কোরানে করিম আল্লাহ এই দিন আরেকটি নাম বলেছেন খুরুজ বের হওয়ার দিন কোরানেম আল্লাহাবিল হাক দয়ুল খুরুজ যেদিন মানুষ শুনতে ভাবে চিৎকার যে সত্য সত্য সবকিছু সত্যকারী যে আর বাস্তব সে চীতকার যথাযথভাবে সেটা তারা শুনতে পাবে সেটাই হচ্ছে ই অমুল বের হওয়ার দিন অর্থাৎ জমিন থেকে তারা বের হবে বের হয়ে তারা তারা রওনা হবে এমন জায়গায় মনে হয় যেন কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে তারা ধেয়ে চলেছে অন্য এতে আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন ইউম এখরুজুন মিনাল আজদাসের আন যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুত গতিতে খা আনুম ইলা নুসুবিন ইউ ফেদুন মনে তারা সুনির্দিষ্ট কোন লক্ষ্য বস্তুর দিকে তারা দৌড়ে যাচ্ছে অনায়েত আল্লাহ তাআলা বলেছেন সুতরাং যখন আল্লাহ তোমাদের ধরিত্রী থেকে উঠাবেন তখন আল্লাহ তোমাদের আহ্বান জানাবেন জমিন থেকে আহ্বান করে আহ্বান জানাবেন মিনার আরদে যা আনতুম তাখরুজুন তোমরা জমিন থেকে তোমরা তখন বের হয়ে যাবে অর্থাৎ জমিন থেকে তোমরা বের হয়ে আল্লাহর দিকে তোমরা ধাবিত হবে এখানে এখানেও আল্লাহ তাআলা যেটা বলছেন ইয়াউল খুরুজ তাখরুজুন অথবা ইয়াউল খুরুজ দুটো শব্দই ব্যবহৃত হয়েছে যে মহা নিনকারী মহা শব্দকারী আল্লাহ শব্দকারী করা মানুষকে করাী বলা হচ্ছে অর্থাৎ মানুষের যে যে মানুষ বেহস অবস্থায় আছে তাদের হুঁশ নেই যখন সে শব্দ হবে তখন হুঁশে আসবে ভয় পেয়ে যাবে এই নাম হচ্ছে কার্লাহ বলছেন কারু আপনি কি জানেন কার কিসে আপনাকে জানাবে কারেরা কি অর্থাৎ কারেরা যে কি জিনি সেটা আপনাকে এখন বোঝানোর কোনো ক্ষমতা নেই মহা নিনাদ মহা আঘাত মহা করাঘাত এ শব্দ করাঘাতের সে মহাশ করাঘাতের শব্দ সেটা সাধারণ কোন করাঘাত নয় যে মহা সে শব্দ সেটা কি আপনি কি জানেন তারপর আল্লাহ তালা অন্য বলেছেন কেদাবৎ এবং আয়ের উপর মিথ্যারোপ করে না বলেছে তারা সবকিছু মনে করেছে তারা মনে করেনি যে দুনিয়া ধ্বংস হবে আমাদের আরেকটি নাম আহ আল্লাহ তালা কোরআনকারী উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ফসলি হায়দা ইয়মুল ফসলি আল্লাহ বলছেন হায় এ হচ্ছে ফয়সালা করার দিন যে উপরে তোমরা তার উপর তোমরা মৃত্যু করেছিল অর্থাৎ সেটা আসবে না বলেছ অন্য আল্লাহ বলে হা আদা ফসলে জামায় না যে এটা হচ্ছে ফয়সালা করার দিন তোমাদেরকে আমি একত্রিত করছি আগে যারা তাদেরকে তো আমরা এই দিন একত্রিত করছি অন্যত আল্লাহ তা বলছেন ফসলে কেন ফয়সালা করার দিন মীমাংসা করার দিন এটা হচ্ছে তোমাদের সময় সেই সময় পর্যন্ত তোমরা অবস্থান করতে পারবে তারপরে আল্লাহ তালা তোমাদেরকে মীমাংসা করে দিবেন কোরআন করিমে আল্লাহতালা মমসা করার কথাটি আবার বলে দিয়েছেন অন্য আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন আপনার রে ফা করে দিবেন আলাদা করে দিবেন পৃথক করে দিবেন কিয়ামতের দিনে তারা মতো আল্লাহ আল্লাহ বল যারা কাফের যারা যারা সব যারা নাসারা যারা এদের মধ্যে আল্লাহ তালা বলেছেন মুশেক যারা এদের মধ্যে আল্লাহলা মধ্যে আল্লাহ তালা মীমাংসা করে দিবেন আলাদা করে দিবেন যার যা প্রাপ্তি তা দিয়ে দিবেন তাদেরকে এই জন্য আরেক নাম হচ্ছে ইয়াম ফাসল ইয়ামুল ফাসুল কি আরেক নাম হচ্ছে ইয়ামুদ্দিন ইয়ামুদ্দিনের দুই অর্থ একটি হচ্ছে যে এই দিন যা এবং এই দিন প্রতিদানের দিন প্রতিদান দেয়ার দিন আর এই দিন অর্থ তাদের হিসাব নিকাশের দিন দুইটাই অর্থ হতে পারে দুইটা অর্থেই আর এই ভাষায় দুইটা অর্থ ব্যবহার করা হিসাব নিকাশ এবং প্রতিদান দুইটা অর্থ ব্যবহার দুইটা অর্থেই কে আমাদের এক নাম হচ্ছে ইয়মুদ্দিন আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ইন্নি ফুজার আলহি জাহিম ইয়াস ইয়মুদ্দিন বৎকাররা যাহান নামে থাকবে তারা ইয়মুদ্দিন বিচার হিকা হিসাব নিকাশের দিনে অথবা বিচার বিচারের দিনে তারা সেখানে দগ্ধ হবে ওমা হুমায়ুন হা বেগাইবিন সেখান থেকে তারা কখনো পালিয়ে যেতে পারবে না ওমা আদ্র কামা ইয়ম উদ্দিন আপনাকে কে জানাবে সেই হিসাব নিকাশের দিন বিচারের দিন সেটা কি জিনিস পরিণামালিক হবেনা অর্থাৎ কোন প্রতিদান কেউ কাউকে দিতে পারবে না আমি দিন নির্দেশনা আল্লাহ থাকবে তিনি যা বলব সেটাই বাস্তবায়িত হবে অন্য আল্লাহ বলছেন আর তারা বলবে কাফের আমাদের ধ্বংস এই দিন হিসাবের দিন যেদিনের দিন এবং যেদিন এবং সে হিসাব নেয়া কোরআন এ করিমে আল্লাহ তালা আরেকটি এই মত আরেকটি নাম উল্লেখ করেছেন আশা আশা আল্লাহ তালা কোরআন যখন শখা এসে যাবে चित शब्द मानुष्ट मानुष के ची शब्ध शब्द शुरू हो, हो, हो तो तो पथों चित रखम एक शब्द थे इकरामा बोलेंत नफ खतम चित प्रथम ची ची शब्दी कान कर्ण क्रे प्रवेश कर मानुषाला फला दे प्रथम সেটাই হচ্ছে প্রথম ফুটকার আর সেটার নামে হচ্ছে সক্ষা আর তম হচ্ছে দ্বিতীয় মহা বিপদের দিন মহা সমস্যার দিন ध्वसर दिए हम दम मतुला दुटाई आल्ला उल्लेख कर प्रथम शुरू अंशटुकू शुद्ध छिंक शब्द थकब कु प्रवेश कर मानुस कष्ट होता एक महाविस्फोरण परिणत हो साधारण शब्द होते होते हैं एक समय महाविस्फोरण परिणत होटाई शा द्वारा प्रथम शुरू टाइच शाइम एक नाम क्यमटी नाम उल्लेख कर কোরআ কারিমে সেটা হচ্ছে কুবরা মহাবিপদের দিন মহা ধ্বংসের দিন মহা ভয়ের দিন যেই ভয়ের বিষয়টি বলা হয়েছে কোবরা যখন মহা বিপদ মহা ভয় মহা সমস্যার দিন যখন এসে যাবে কোরআনে কারিমে আল্লাহ তালা এই জন্য অন্য বলছে না সাধা আমার যে সাথ হচ্ছে ভীতির দিন এবং সবচেয়ে কষ্টকর দিন दिन टीके सबकि दिन की प्राधान्य पा भये तम्मा जो समय मानस विपदी हम हाजिया तो तम्मा विपद नहीं क्या हे एम विपद जो विपदर पर विपद नहींजे कत नाम हम्मतुलेक्ट नाम हे हसरा यम हसरा কোরআন করিমা আল্লাহ তালা বলে দিয়েছেন ও আন্দির হুম হাসরাত ইস কুদাম রিফলাত বিধি প্রদর্শন করান ইউমুল হাসর আফসুসের দিনের যেদিন সব কিছু ফয়সালা হয়ে যাবে তারা গাফেল থাকবে गाफलतर मध्य रही गाने का जहां करीमरा हासर टी अफसूसर विषय उल्लेख करफे क्या अफसोस कर अफसोस कर हाथा जाटनाटी चले आस क्या बागन हटात कर قالوا يا حسرتا على ما فرطنا في جنب الله ترى তখন বলবে হায় আমাদের আফসোস যে আল্লাহর সানে ফাস হিয়া সানালামা فيها যে আমরা এর মধ্যে এই ব্যাপারে অর্থাৎ কিয়ামতের ব্যাপারে আমরা নিজেদের নিজেদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি আমরা আফসোস করছি আমরা এই ব্যাপারে আমল করি না যে তারা আফসুস করতেই থাকবে হাসরাতা আন্তুল হাসরাত আলমাতিলামা সাহরিন তারা বলতে থাকবে বলবে সেদিন যে হ্যাঁ আফসুস আমরা তো আল্লাহর ব্যাপারে আল্লাহ তালার ঘাটতি করেছি এবং আমরা ঠাট্টা মস্কা রেকারি আল্লা হদায়ত করতামি হতে পারতাম অথবা বলবে হিনা তাল্লাহ যখন শাস্তি দেখবে লাউ আন্নালি কারণ যদি আবার ফিরে যেতে পারতাম তোলা আমিন একদিন অন্তর্ভুক্ত হতে পারতাম এভাবে তারা আফসুস করতে থাকবে কাফেররা তারা আফসোস করে বলবে তারা আফসুস করে বলবে যে হায় আমার যদি ফিরে যেতে পারতাম তাহলে যারা আমাদেরকে পদবষ্ট করেছে তাদের থেকে আমরা তাদের থেকে আমরা আলাদা হতাম এবং তাদের থেকে বলতাম যে তাদের তোমাদের আমাদের সম্পর্ক সম্পর্কহীন ঘোষণা করতাম আল্লাহ তালা বলছেন যে তাদেরকে আফসোসের তাদের আমল সময় তারা দেখাবেন আফসোস হিসেবে হায় আফসোস আমলটি কেন করতে পারেনি আল্লাহ তালা ফার জিন্নার তারা জাহানাফ থেকে কখনো বের হবে না ইমানদারও আফসোস করবে ইমানদার আফসোস করবে কি জন্য হায় আমি কেন বেশি আমল করলাম না বেশি আমল করলে আর সেটা আমার বেশি কাজে দিত এবং অন্যদের তুলনায় আমি আরও ফলে থাকতাম এই জন্য সে আফসোস করতে থাকবে এই জন্য কোরআনে কোরআনকারী মেয়ে এই দিনটির এক নাম দিয়া হয়েছে ইয়মুল হাসরা এদিনে আরেকটি নাম হচ্ছে ইয় আল গাশিয়া सबकिू जाए अर्थात जत भय दुनिया समस्त भयरे भयटी मारत्म आकार धारण कर घत समस्या समस्या सब चेहरे बड़े घास सबकिु के ढे সবকিছুকে যা আচ্ছন্ন করে রাখে সেই নামটি হচ্ছে গাছিয়া এই জন্য আল্লাহ তালা কোরআনটি নাম দিয়েছেন গাছিয়া আল্লাহ বলছেন হাল যে আপনার কাছে কি সবকিছু ঢেকে দিবে এরকম এর ঘটনার কোনটার কোনটার কোনো বর্ণনা আসছে কিনা সে আল্লাহ তালা বলছেন অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ইউমি আক শাহমিন ফকিম তাহ আর জুলি হিম যেদিন ঢেকে দিবে আজাব তাদের সামনি দিকে দিক থেকে উপর থেকে এবং থেকে তাদেরকে আজাবে ঢেকে দেওয়া হবে অন্য আল্লাহ তালা বলছেন রাহমিন জাহান্নামা মিহাদ জাহান নামে তাদের বিছানা হবে অমিন ফৌক এম গাওয়াস উপর থেকে তাদেরকে ঢেকে দিবে আজাব এই আজাবের কথা আল্লাহ তালা বলেছেন অর্থাৎ গাছিয়া কোরআনের করিমের একটি কোরআন করিমে কোরআনের করিমে বর্ণিত কিয়ামতের একটি নাম এই নাম আমরা আরো কিছু নাম ইনশাল্লাহ আমরা উল্লেখ করব কোরআনে কারিমে এই দিনটি সম্পর্কে পরবর্তী কোনো পরে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে আহ সুস্থ রাখুন আখার জামান আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক